মাসরুক রহমাতুল্লা আলহী হতে বর্ণিত তিনি বলেন আমি আয়সা রাজি আলাহত আলহ্নাকে আল্লাহর বানী অর্থাৎ তারপর সে তার নিকটবর্তী হল এবং অতি নিকটবর্তী হলো অবশেষে তাদের মধ্যে দুই ধনুকের দূরত্ব রইল অথবা আরও কম সুরা আন্নাজম আয়াত নম্বর আট নয় এর অর্থ সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন তিনি জিব্রাইল আল্লাহাম ছিলেন তিনি সাধারণত মানুষের আকার নিয়ে তার নিকট আসতেন কিন্তু এবার তিনি তার নিকট এসেছিলেন তার আসল চেহারা নিয়ে तक आकाशें सम्पूर्ण दिक्क्रवाल आवृत कर फेले